আবু হুরাই রাহর আল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কাউকে শহরের বাইরে গিয়ে বাণিজ্য বহরের কাফেলা থেকে মাল কিনতে নিষেধ করেছেন আর বেদুইনের পক্ষ হয়ে মহাজিরদেরকে কোনো কিছু বিক্রি করতে নিষেধ করেছেন আর কোনো স্ত্রীলোক যেন তার বোনের অর্থাৎ অপর স্ত্রীলোকের তালাকের শর্তারোপ না করে আর কোনো ব্যক্তি যেন তার ভাইয়ের দামের উপর দাম না করে এবং নিষেধ করেছেন দালালি করতে অর্থাৎ মূল্য বাড়ানোর উদ্দেশ্যে এবং স্তনে দুধ জমা করতে অর্থাৎ ধোকা দেয়ার উদ্দেশ্যে মুআজ ও আব্দুল সৌমাদ রহমতুল্লাহ আলহি সুবা রহমতুল্লাহ আলহি থেকে হাদিস বর্ণনায় মুহাম্মদ ইবনু আর আর রহমতুল্লাহ আলহী এর অনুসরণ করেছেন